আলী ইবনু হুসাইন রদিল্লাহ তু আল্লাহুতে বর্ণিত তিনি বলেন যখন তারা ইয়াজিদ ইবনু মুয়াবিয়ার নিকট হতে হুসাইন রদিল্লাহ তু এর শাহাদাতের পর মদিনায় আসলেন তখন তার সঙ্গে মিসোয়ার ইবনু মকরামা রদিল্লাহ তু মিলিত হলেন এবং বললেন আপনার কি আমার নিকট কোনো প্রয়োজন আছে থাকলে বলুন তখন তিনি তাকে বললেন না তখন মিসোয়ার রদিল্লাহতু আল্লাহ বললেন আপনি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তরবারটি দিবেন আমার আশঙ্কা হয় লোকেরা আপনাকে কাবু করে তা সিনিয়ে নিবে আল্লাহর কসম আপনি যদি আমাকে এটি দেন তবে আমার জীবন থাকা অবধি কেউ আমার নিকট হতে তা নিতে পারবে না একবার আলী ইবনু আবু তলিব রদিল্লাহ তু আল্লাহ ফাতিমা রদিউআ থাকা অবস্থায় আবু জাহল কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন আমি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে তার মেম্বরে দাঁড়িয়ে লোকদের এ খুতবা দিতে শুনেছি আর তখন আমি সাবালক আল্লাহ রসুল সাল্লাহুস্লাম বললেন ফাতিমা আমার হতেই আমি আশঙ্কা করছি সে দিনের ব্যাপারে পরীক্ষা সম্মুখীন হয়ে পড়ে অতপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বানু আব্দে শামস গোত্রের এক জামাতার ব্যাপারে আলোচনা করেন তিনি তার জামাতা সম্পর্কে প্রশংসা করেন এবং বলেন সে আমার সঙ্গে যা বলেছে তা সত্য বলেছে আমার সঙ্গে যে ওয়াদা করেছে তা পূরণ করেছে আমি হালালকে হারামকারী নই এবং হারামকে হালালকারী নই কিন্তু আল্লাহর কসম আল্লাহ রসুলের মেয়ে এবং আল্লাহর দুশ্মনের মেয়ে একত্র হতে পারে না